পাঁচ বার নির্দেশনা দিতেন নবী সাল ইসলাম একামতের পরে মস দিনের একামত শেষ হইলে নবী সাল ইসলাম মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াইতেন নবিসাম আমাদের ইমাম সাহেবদের মতো সামনের দিকে দাঁড়ায় থাকতাম না কারণ যাদেরকে নিয়ে আমি ইমাম যদি আমার লোক না থাকে তা আমি কিভাবে ইমাম হলে অবশ্যই মুসল্লি থাকতে হবে তাহলে মুসল্লি কেন্দ্রিক ইমাম শিক্ষক হইতে হইলে ছাত্র লাগবে ছাত্র হয় নাই তাহলে শিক্ষক হয় কেমন মা হইতে হলে বাবা হইতে হলে সন্তান সন্ততি লাগবে সন্তান সন্ততি নাই তো মা বাবা কেমনে হয় আল্লাহ রসুল মুসল্লিদেরকে ঠিক করে জন্য প্রস্তুত করে তারপরে জামা শুরু করতে পাওয়ার নাই মোয়াজিন শুধু দেখবেন তার ইমাম প্রস্তুত কিনা মুয়াজিনের কর্তব্য হইল যে ইমাম রেডি হয়েছেন কিনা ইমাম প্রস্তুত কিনা ইমাম প্রস্তুত হইলে মোয়াজিন জামাত শুরু করার ঘোষণা দিবেন একামত দিবেন কিন্তু তিনি জামাত শুরু করার প্রস্তুতি ইমাম সাহেব মুআনদেরকে এই মুসল্লিদেরকে কমান্ড করবেন এই নির্দেশ গুলো কমান গুলো আল্লাহ রসুল সালাম সাহাবাইকারকে দিতেন এই কমান উদ্দেশ্য হলো স্তাউ মানে কাতারগুলো গুলো সোজা কর সমান করো। তাহলে চলাতে দাঁড়াইতে হলেও আগে এতে ডাল লাগবে ভারসাম্যপূর্ণ ভাবে দাঁড়াইতে হবে এই ভারসাম্য কেমনে হয় ভারসাম্য হওয়ার মাধ্যম হলো তার ভারসাম্য হয় গেসে গেসে দাঁড়ানোর মাধ্যমে একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়ানোর মাধ্যমে ভারসাম্য হয় কাপ বরাবর ভাগ করে দুই ফাঁক দাঁড়ানোর মাধ্যমে ভারসাম্য হয় একবার বেশি ফাঁক করে দাঁড়াইলে ভারসাম্য হারিয়ে যায় অনেক আবার এরকম বেশি দাঁড়ায় মাঝে দেখে না জানার কারণে এটা হলো এতে ডাল না জানার কারণে যে বেশি ফাঁক করে দাঁড়ানো বেশি ফাঁক করে দাঁড়ানো যাবে না একজন মানুষের কাপ যতটুকু এতটুকু ফাঁক করে দাঁড়াবেন এটাই হল ভারসাম্যপূর্ণ আবার কাঁধ হইল এক হাত দাঁড়াইছেন চাই এটাও ব্যালেন্স নাই এটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে কারণ স্বাভাবিক দাঁড়ান না এটা অস্বাভাবিক দাঁড়ানো একেবারে চাই আঙ্গুল ফাঁক রেখেও দাঁড়ানো যাবে না আবার একবারে বেশি খেয়েও দাঁড়ানো যাবে না এটার নাম হলো এতে ডাল নবী সাল্লা সালাম বলতেন এত দিলু ভারসাম্যপূর্ণ ভাবে এতে ডাল আকারে দাঁড়াও নবীতে এবং পৃথিবীর এখনো লক্ষ লক্ষ মসজিদে এই সুন্না এখনো জারিয়াছে কিন্তু এই সুন্নতটা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে আমাদের দেশে এই সুন্নত নাই আমাদের দেশে সুন্নত যখন যেখান থেকে একটা সুন্নত হারাবে সেখানে অবশ্যই একটা বেদাৎ জায়গা করে নিবে না এখন মিল সাহেব উঠি কয় মোবাইল বন্ধ করেন দাঁড়াই কাতার সোজা করেন সামনের কাতার পুরা করেন নির্দেশ দেওয়ার কথা ইমাম সাহেব চলে গেছে মাজ সাহেবের কাছে নির্দেশ দেওয়ার কথা নির্লাহলাম নির্ধারণ করে দিছেন এর বাহিরে একামতের কোন শব্দ বাড়ানো যাবে না কমানো যাবে না একামত শুরু হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর দিয়ে শেষ হবে দিয়ে এর আগেও মোয়াজিদিন কিছু বলতে পারবে না এর পরেও কিছু বলতে পারবে না আচ্ছা আবার ইমাম সাহেব মনে করে আমার মোয়াজ্জিন তো রেডি করি ফেলছে সবাই রে আর মুসলিদের দিকে তাকানোর প্রয়োজন নাই মুসল্লিদের কাতার ঠিক হয়েছে কিনা ফাঁকা আছে কিনা মুসল্লিরা ঠিকমতো মতো কাতার সোজা করেছে কিনা এগুলো দেখার আর প্রয়োজনীয়তা বলছে আল্লাহ আকবার তাহলে এই সুন্দরটা পুরেপুরে হারিয়ে সেখানে অনেকগুলো বেদাতে জন্ম নিয়েছে